সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে ফজিলত নিয়ে ইনশাল্লাহ কথা হবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি মোহানবুল আলমিন সৌরত আলী ইমরানের দুই শত নাম্বার আয়াতে তিনি ইসাদ করেন দর্শক মহানবুল আলমিন তার বান্দাকে তিনি যে গুণে গুণান্বিত করেছেন সে গুণগুলি অতি উত্তম গুণ যে গুণগুলি নেবী মোহাম্মদ সাল্ল সাল্লামের মাঝে পরিপূর্ণভাবে ছিল এজন্য তিনি হলেন পরিপূর্ণ মানুষ মানুষের মাঝে সর্বোত্তম মানুষ তার মাঝে যে গুণগুলি দ্বারা मानुष के परिपूर्ण बोला जे गुणगुलिर मानस केपूर्ण ईमानदार बला जाुणी नबी मोहम्मद सोल्लासल्लम विद्यमान यबी मोहम्मद सोल्ला आलहीसल्लम आदर्श आज के, के ग्रहण करते हैं सकल क्षेत्र एम धर्र क्षेत्रों नबीम मोहम्मद सोल्लासल्लम जे भाव धैर्य धरे ठीक आओ से धैर्यधरण करते धर्म जे फजिलत जो कुरानी आलोचना करी तहम्ला आलमीन धर्य सम्पर् गुरुत्व दिए अद गुरुत्व बे कि पॉन्ट नहीं आज कथा बोल प्रथम पॉइंट जो पॉइंट कथा बोल से हे महम आलमीन तारम्दा के धर्म मे सफलता दान करें सुल्हानल्लाहमदे महानबूल आलमीन सुरत आल इमरान आयु हेमानदार बंदा देर के तरह के आहवान करदारी मानु बु तुम्हरा धर्ज धारण करी हारण करो धर्ण সে গুনে গুণান্বিত এবং অ্যের ক্ষেত্রে তোমরা অবলম্বন করো তোমরা দৃহবাদী হও তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা একে অপরে যুদ্ধের ময়দানে হলেও তোমাদের যে বন্ধন এই বন্ধনকে আরো শক্তিশালী করো তোমরা বন্ধনের মাঝে আবদ্ধ হয়ে যাও অরবেতু অত্যাকুল্ল এবং আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে এ আয়াত নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারি মহানবুল্লা তার বিশেষ বান্দাদেরকে যারা মেন তাদেরকে তিনি আহ্বান করছেন তার আহ্বান মমেন বান্দারা গ্রহণ করে এবং মহানবুল্লা আলামিন যে নসিহত তাদের জন্য যত আয়াতে তিনি তাদের জন্য পাঠিয়েছেন সে নসিহত গুলোকে সে পরিপূর্ণ ফলো করে মহানবুল্লাহ আরামিন এ আয়তের মাঝে তিনি প্রথমে বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো একটি এরপরে আবার বলছেন ও সবেরু এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে অবলম্বন করো ধৈর্যদারী হও এবং যতই বিপদ আসুক না কেন যতই কঠিন হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করে হও এবং পক্ষান্তরে তোমাদের যে সাইড তোমাদের বাধা হয়ে পড়ে সেগুলো যেন তোমাদের মাঝে না আসে অরিতু মহানব নারায়ণ বলেন তোমরা একে অপরের সাথে যুদ্ধের ময়দানে খুব কঠিন অবস্থা বন্ধন তোমাদের জন্য ছুটে না যায়। একই নেতার যে আদেশ আদেশকে তোমরা জন্যইভাবে ফলো করা এটি মোমিনদের গুণ যার মাধ্যমে তাদের বন্ধন বিচ্ছিন্ন হয়ে পড়ে না নেতা যে আদেশ তাকে করেছে যেভাবে আদেশ করেছে সেভাবেই তিনি ফলো করেছেন এটি হল মোমিনের গুণ এই জন্য যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের বড় একটি শর্ত হলো নেতা হতে হবে মুসলিমদের নেতা হবেন এবং যিনি নেতা হবেন সে নেতাকে ফলো করতে হবে তার অনুসরণ করতে হবে তাকে মানতে হবে যার ফলে মোহানবুল আর আমিন তার মমিন বান্দাদেরকে তিনি বিজয় দিয়ে থাকেন যে ঘটনা আমরা ভালো করে জানি উহুদের ময়দানে আল্লাহ আকবার একটু ভুলের কারণে শুধু একটু ভুলের কারণেই মুসলমানদের মাঝে বড় একটি প্রথম অবস্থাতে বিপর্যয় আসলো এবং সেখানে সত্তরের অধিক সাহাবি তারা জীবন দিলেন তাদেরকে জীবন দিতে হলো তারা হাদাত বরণ করলেন তাদের একটু শুধু ভুলের কারণে কমানকে সঠিক ভাবে ফলো না করার ফলে মহানবুল্লাহ আলমিন তাইতে বলেন অর তোমরা একে অপরের সাথে খুব ভালোভাবে তোমাদের বন্ধনকে শক্ত করো আর আল্লাহকে ভয় করো তাহলে সবগুলো গুন ধৈর্য ধারণ করে হও সে ধৈর্যে খুব দৃঢ়বাদী হও তোমাদের বন্ধন তোমরা ঠিক করো আর সেই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমিনকে ভয় করো যদি এই গুণগুলি তোমাদের মাঝে থেকে থাকে তাহলে তোমরা জেনে নাও মহানবুল্লা এই গুণগুলির মাধ্যমে মহানবুল্লাহ আলমিন তোমাদেরকে মুক্তি দিয়ে থাকেন হতে পারে তোমরা এর মাধ্যমে সফলতাই পৌঁছবে তোমরা সফলকাম হবে আর মোমিনদের সফলতা শুধু দুনিয়াতে সেটি নয় तेज़ बड़ सबलता मोहनबे ग्रहण कर आदेश निषेध गो केपूर्ण भाव फलो करबुल्लाह आलमीन जानातुलर रेखे शांति शांति সাল্ল আর যুদ্ধ যে সফলতা আমরা আলোচনা করি কোথায় তিনশো মুসলিম আর কোথায় হাজার তারা কাফেররা সেখানে মোহানরবুল্লাহ আলমিন বিজয় দান করলেন সেটি কি পদ্ধতিতে যদি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাহলে একটি কারণ ছিল সেটি আল্লাহর প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল এবং এই ক্ষেত্রে মহানরবুল্লাহ আলমিনের যে আদেশ এবং নিষেধ দুইটি পাঠ তারা পরিপূর্ণভাবে ফলো করেছেন মহানবুল্লাহ আলমিনের প্রতি তাদের দৃঢ় আস্থার সাথে তারা তাকে ভয় করেছেন যে নয় মহানবুল্লাহ আলমিনের আদেশকে ফলো করতে হবে যদি আদেশকে লঙ্ঘন করি তাহলে আমার প্রতি বিপদ আসবে তখন তাদের মাঝে মহানবুল্লাহ আলমিন বিজয় দান করেছেন তাহলে ধৈর্য ধারণকারীদের প্রথম যে ফজিলত প্রথম যে তাদের সাফল্য তারা সফল হবে দুনিয়া এবং পরকালে উভয় জগতে তারা সফল কামাবেন ইনশাল এই জন্য আমাদের যখন সফলতার আমরা কথা বলবো। যখন আমরা সফল হতে চাবো যে কোনো ক্ষেত্রে একটি ক্ষেত্রে নয় আমরা বলতে পারি একজন দিন নিয়ে গবেষণা করতে চলেছেন দিন নিয়ে সেখানে সফল হতে হবে তাকে যদি সফল হতে চান তাহলে তার জন্য অবশ্যই তাকে ধৈর্য ধারণকারী হতে হবে ধৈর্য ধরতে হবে এবং তার প্রচেষ্টা চালাতে হবে শুধু ধৈর্য ধারণ করেই নয় যখন ধৈর্য ধারণ করবে অটোমেটিকলি তার কাছে কিছু প্রচেষ্টা আসবে যে প্রচেষ্টার মাধ্যমে তিনি সফল হবেন সুপ্রিয় দর্শক এই জন্য ধৈর্য নিয়ে আমাদের অবশ্যই নিজের মাঝে আলোচনা করতে হবে তাহলে প্রথম মমিনদের যে ফজিলত সেটি হলো তারা সফল কাম হবেন এরপর আমরা বলতে পারি মোহান্নবুল্লাহ আলমিন তাদের যে প্রতিদান সে প্রতিদানগুলো তিনি দিয়ে থাকেন আমরা যারা কাজ করি আমরা যারা কর্ম সম্পাদন করি ভালো কাজ করি অথবা খারাপ কাজ থেকে বিরত থাকি মহানরবুল্লা আলমিন এর মাধ্যমে তিনি তার বান্দাকে প্রতিদান দিয়ে থাকেন এটি মহানরবুল্লা আলমিনের একটি বিশেষ গুণ যে প্রতিদান দেন আর প্রতিদানের ক্ষেত্রে বাড়িয়ে দেন আমরা তো প্রতিদান দিয়ে থাকি একজন আরেকজনের ক্ষেত্রে যখন আমাদের রাজা প্রজা হয় অথবা একজন সাধারণ কর্মজীবী এবং একজন মালিক হন ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিদানের কিছু দিক রয়েছে আমি কারো আন্ডারে চাকরি করি এবং সেই ক্ষেত্রে আমার বেতন নির্ধারণ হয় আমার টাইমিং নির্ধারণ হয় সব কিছু কিন্তু নির্ধারণ হয়ে যায় আর নির্ধারণ ছাড়া এ ধরনের চাকরি করেন এ ধরনের মানুষের সংখ্যা হতে পারে না কারণ তার জন্য প্রথম একটি ফিক্সড বেতন হতে হবে এবং মহানডুল আরামিনের ক্ষেত্রে তিনি যখন প্রতিদান দেন এই বান্দার প্রতিদানের যে নমুনা রূপ সে রূপে তিনি প্রতিদান দেন না বান্দার প্রতিদান যে ফিক্সড করা হয়েছে সে ফিক্সড অংশই তাকে দেবেন যদি বলা হয় যে এক হাজার ডলার আপনার বেতন তাহলে মাস শেষে দুই ডলার আসবে এটি কল্পনা করা যেতে পারে না আর যে কল্পনা করে যে হতে পারে আমার এ মাসে দুই বেতন দেবেন আমার কোম্পানির যে মালিক ওনার এ ধরনের কল্পনা মিথ্যা হতে পারে হ্যাঁ কেউ যদি ভালো গুনে গুণান্বিত হন তাহলে তাকে কখনো কিঞ্চিত বাড়িয়ে দেন কিন্তু মহান রব আলিন আল্লাহ আকবর তিনি তার বান্দার প্রতি এত দয়াশীল যদি একটু বান্ধা আগিয়ে যায় অর্ধ হাত আগাই আল্লাহ তালা তার জন্য এক হাত আগান যদি হেঁটে আসে বান্দা একটু চেষ্টা করে মহানবুল আলমিন তাকে অধিক ভাবে গ্রহণ করে ফেলেন মহানবুল আলমিনের চুয়ান্ন নম্বর আয়াত করছেন আলমিন এ আয়াতে তিনি সাদ করেন যে তাদেরকে তিনি প্রতিদান দেন যে তাদেরকে মহানবুল আরামিন প্রতিদান দেন তাদেরকে প্রতিদান দেওয়া হয় আর তাদের প্রতিদান সম্পর্কে করেন। দুইবার প্রতিদান দেন আল্লাহ একবার তো আমরা স্বাভাবিকভাবে ভাবে দিয়ে থাকি মহানবুল আলমিন বলছেন নই তাকে ডবল প্রতিদান দেওয়া হয় বিমা সবার তাদের ধৈর্যের ফলে তাদেরকে মহানবুল আরামিন প্রতিদান দান করে। সুপ্রিয় দর্শক এই আমাদের ধৈর্যের বাদ আমরা ভেঙে ফেলবো না বরং ধৈর্য ধরাটি হলো মমিনের গুণ সর্বক্ষেত্রে যত বড় কঠিন হোক না কেন আর এর ফলে মোহানবাবুল আলমিন আমাদেরকে প্রতিদান দিয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের ছোট্ট একটু আমরা বিরত নিব এরপরে আমাদের যে ধৈর্যের ফজিলত সে ফজিলত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমতাল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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े सतट टीम अबू हुरैरा रुहू बोल राम एकदा बोल तुम्हरा कि क्ति निश्सीगण बोलें मध्य से टाक पैसा धन सम्पद नहीं तक रसुल सल अलहसल्लम कियामत दिन उम्मतर मध्य ओ व्यक्ति पृथ्वी तक सालाद सियाम जकत आदाय आसबे क्योंकि साथ लोक आस गी दिए के अपबाद दिए सम्पद आत्मसात कर हत्या कर एवं मेरे अतपर यह समस्त हकदार के तर हाथ दे हकदार के हक पूरण कर पूर्व जदि तरह नेेष हो जाए तक तर पापमूह तरह चापानो शेषे जहान नापे निक्षेप करा से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार दोशो एकान्न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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशनावर्ती अनुष्ठान पिस दर्शक आलोचना कर आलमीन তার বান্দাদেরকে তিনি প্রতিদান দান করেন এবং তার প্রতিদান আমরা কল্পনা করতে পারব না যে তিনি তার বান্দাকে কত প্রতিদান দিবেন কারণ এ ধরনের আয়াতের সংখ্যা অনেক যে আয়াতগুলিতে মহানবুল্লাহ আলমীর আলোচনা করেছেন এবং আলোচনার কিছু নমুনা পেশ করেছেন এবং নমুনার শেষ অংশে তিনি আলোচনায় শেষ করেছেন যে তাকে প্রতিদান কত দেওয়া হবে তিনি যা চান चान तक से भाई प्रतिदान दान कर जमनटी महान्डवल्ला आलमीन दानकारी फिलत सम्पर् उदाहरण दिए सुरा बार शेष दिखे महान्नबल आलमीन एक बीजे नहींदान हलो दान कर एक टाका दान कर एक टाइम टाटी महान्नब उदाह बीजर सीजटी जदिमाटी फेला है एक धान अथवा गमे बीज আর সেখান থেকে যদি সাতটি গাছ উঠে আর সাতটি গাছের মাথাতে যদি সাতটি শীষ হয় আর প্রতিটি শীষে যদি একশো করে দানা হয় তাহলে একটি বীজ থেকে আমাদের হিসাবে আমরা গণনা করে ফেলব সাতশো সাতশোটি দানা হবে একটি থেকে মহানবুল্লা আলমিন শেষ অংশে বলেন আল্লাহ তালা যাকে চান যার জন্য চান তিনি আরো অসংখ্য গুণে তাকে প্রতিদান দিয়ে থাকেন তার প্রতিদান আর এই প্রতিদান সর্বক্ষেত্রে সর্ব আমলের ক্ষেত্রে দিয়ে থাকেন অনুরূপভাবে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি যে ধৈর্যের প্রতিদান ধৈর্যের সব মহান্ডবুল্লা আলামিন তিনি আলোচনা করেছেন সোরা কাসসের চুয়ান্ন নম্বর যে তাদেরকে তিনিান্নবুল্লা আলমিন তাদেরকে প্রতিদান দেন তার মমিন বান্দাদেরকে প্রতিদান দেন এবং সে প্রতিদান হলো ধৈর্যের ধৈর্যের প্রতিদান দান করেন আর তার প্রতিদান হল মহানবুল আলম বলেন আর তার পরিমাণ একশো ডলার না একশো ডলার আপনার হিসাব হলো সেটি যে আপনি একশো ডলার শুধু পাবেন বা ডলার পাবেন আপনার চাকরির মাস শেষ হবে মান্থলি আপনি যেটি স্যালারি পাবেন সেটি হল ডলার এখানে আপনার একটি হিসাব কোষে বসেছেন তার বান্দাকে তিনি প্রতিদান দেন এবং তার প্রতিদান হলো বেগীর হিসাব অসংখ্য প্রতিদান দান করেন হিসাব ছাড়াই প্রতিদান দান করেন এটি ধৈর্য ধারণকারীদের প্রতিদান সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে আছেন আজকের এই বিষয়টি ধৈর্য ধারণকারীদের ফজিলত তাদের গুণাগুণ এই সম্পর্কে আমাদের অবশ্যই আমাদের নিজেদের মাঝ থেকে একটু বের করতে হবে যে আসলে আমার মাঝে আমি এই ধৈর্য ধারণ গুণটি সেটিকে আমি গ্রহণ করতে পেরেছি কিনা যেহেতু এই গুণটি নিছক মমিনের অতএব আপনি সর্বক্ষেত্রে ধৈর্য ধারণকারী হয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন সর্বক্ষেত্রে আপনার যত ধরনের দুশ্চিন্তা যত ধরনের টেনশন সবগুলো অটোমেটিকলি চলে যাবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ধৈর্য ধারণকারীদের মোহানবুল্লা আলমীন যাদেরকে নেতৃত্ব দান করেন এবং এ নেতৃত্ব কিন্তু একটি আপনার যে থিওরির নেতৃত্ব সেটি নন বরং আল্লাহ আল্লাহতালা সঠিক নেতৃত্ব দান করেন যাদেরকে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন এবং তাদের গুণের মাঝে একটি গুণ হলো। যে তারা ধৈর্য ধারণকারী হবে ধৈর্যে তারা অটল থাকবে ধৈর্যে অটল থাকবে তাহলে মহানডবুল্লা আলমিন তাদেরকে নেতৃত্ব দিবেন। আর এই নেতৃত্ব দেবেন কে মমিনকে যারা তাকে ভালোবাসেন কেউ যদি কোনো নেতৃত্ব পায় এবং সে নেতৃত্ব পাওয়ার ফলে তিনি মনে করেন যে এ নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে তার মাঝে আল্লাভীরতা নেই মোহান্ডবুল্লাহ আলমিনের যে বিধান সে বিধান তার মাঝে প্রতিফলন করেন না এবং তার যে নেতাদের মাঝে সে বিধানকে প্রতিফলন করেন না তাহলে এ কথা কিন্তু দাবি দিতে পারেন না যে আসলে তিনি আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব নিয়ে এসেছেন এবং এ নেতৃত্ব আল্লাহ তাকে ভালোবেসে দিয়েছেন হতে পারে কাউর নেতৃত্ব এসেছে তাকে পরীক্ষার জন্য মোহানবুল্লাহ আলমিন তার বান্দাকে অনেক সেক্টরে তিনি পরীক্ষা করেন আমাদের আলোচনা হয়েছে ধৈর্যের সাথে সাথে যে কাউকে তিনি অর্থ দিয়ে পরীক্ষা করেন অর্থ না দিয়েও পরীক্ষা করেন তাকে বিপদাবদ দিয়ে পরীক্ষা করেন অতএব নেতৃত্ব দিয়েও তিনি কখনো পরীক্ষা করেন আর আসল নেতৃত্ব ইসলামিক নেতৃত্ব দিয়ে থাকেন তার ওই বান্দাদেরকে যারা ধারণকারী হন নেতৃত্ব সম্পর্কে কথা বলেন চব্বিশ নম্বর আয়াত আল্লাহ ইসাদ করছেন যে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম আর এই নেতৃত্ব দিয়েছিলাম যে গুণগুলি থাকার ফলে তার মাঝে প্রথম গুণ আল্লাহ তারা সৎ প্রদর্শন করত তারা যে সৎ প্রদর্শন করতেন সে পথটি ছিল মোহামবুল আলমিনের আদেশের মাধ্যমে তাহলে আমরা কিন্তু নেতা নির্বাচন করতে পারবো যে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তাদেরকে দিয়ে থাকেন এবং সেটি আল্লাহর পক্ষ থেকে এবং তাদেরকে ভালোবাসে এবং তারা হবেন তাদেরকে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং তাদের যে কর্মগুলো সেই কর্ম কর্ম হলো যে তারা সৎ প্রদর্শন করবেন মোহানবুল্লাহ আলমিনের আদেশ মাফিক আর সেই কাজটি কখন হবে লু ও কেন যখন তারা ধৈর্যশীল হয়েছে ধৈর্য ধারণ করেছে এবং মহানবুল্লা যে নিদর্শন আছে সে প্রথম অবস্থা থেকে নিয়ে আমরা আলোচনা করতে পারি মহান্নবুল্লাহ আলমীর নেতৃত্ব দিয়েছেন যে নেতৃত্ব ছিল নবী মহাল আলী নেতৃত্ব ছিল আবু বকরদ্দিয়া তালা এরপরে নেতৃত্ব আসলো আমার খাতাব যারা সঠিক ভাবে মহানবুলের বিধানের মাধ্যমে তারা বিচার ফাইসালা তাদের কর্ম তারা করেছেন। যদি আমরা ফিরে আসি তাহলে মহান্নবুল আলমিন নেতা তাদেরকেও বানাবেন সুপ্রিয় দর্শক এই এই ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে হ্যাঁ এই ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রে যদি নেতা কেউ না হতে পারেন অথবা নেতৃত্ব না পান তাহলে তার টেনশনের কিছু নাই কারণ মহান্ডবুল আলমিন তাকে নেতৃত্ব দেননি বিধায় তিনি বিধায়ী থেকে দূরে নয়। কারণ সর্ববুল আলমিন তাকে পরীক্ষা করেন তার ইমানের পরীক্ষা হয় তার সার্বিক পরীক্ষা হয় মহানডবুল আলমিন যখন চাবেন তার কর্মের ফলে হতে পারে মহানবুল্লা আলমী তাকে নেতৃত্ব দিবেন সুপ্রিয় দর্শক এজন্য ধৈর্য ধারণ করাটা অত্যন্ত একটি মহৎ গুণ এটি ইসলামের যে সুন্দর গুণগুলি আছে তার মাঝে একটি সুন্দর গুণ হলো ধৈর্য ধারণ করা এজন্য মুমিনদের মোমিনদের সর্বদাই উচিত হল তারা ধৈর্য ধারণকারী হবেন চতুর্থ গুণ হল মহান্নবুল আলমিন যে ফজিলত তাকে দেন যে সোয়াব দেন সেটি হচ্ছে মহান্নবুল আলমিন তার সাথী হন মহান্নবুল আলমিন তাদেরকে যখন নেতা বানাবেন সাথে সাথে মহানবুল আলমিন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই ক্ষেত্রে মহানবুল্লা আলমিন তাদের সঙ্গী হয়ে যাবেন আর মহান্ন আলমিন সঙ্গী হওয়ার অর্থ হল যে তাকে সার্বিকভাবে বিপদ থেকে তাকে উদ্ধার করবেন মহান্নবুল্লাহ আলমিন যে কন্ট্রোলিং পাওয়ার তার মমিন বান্দার ক্ষেত্রে তিনি প্রয়োগ করবেন যেমনটি করেছিলেন যুদ্ধের ময়দানগুলোতে মহানরবুল্লাহ আলামিন তার মমিন বান্দাদেরকে তিনি সহযোগিতা করেছেন যত ধরনের বিপদ সে বিপদ থেকে উদ্ধার করেছেন আর মহানবুল্লা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন বা ধৈর্য ধারণকারীদের সাথে থেকে থাকেন এ কথা কেউ কেউ এ ধরনের বলে থাকে যে মহান্নবুল্লাহ আলমিন আমাদের সাথে এখন এইভাবেই উপস্থিত আছেন আমাদের সর্বক্ষেত্রে তিনি আমাদের সাথে থেকে থাকেন আসলে সঠিক কথা হলো যে মহানবুল্লা আলমিন তিনি আরো সে আজিমের উপরে আছেন এবং সেখান থেকে তিনি কন্ট্রোলিং পাওয়ারটি সর্বক্ষেত্রে তিনি করে থাকেন অতএব তিনি তার জ্ঞানে আমাদের সাথে আছেন তার শক্তিতে আমাদের সাথে আছেন আমাদেরকে সার্বিকভাবে তিনি রক্ষণাবেক্ষণের যে গুণ সে গুণের মাধ্যমে আমাদের সাথে আছেন অতএব মহানরবুল্লা আলমিন তার धारण कारी बी थी तक कर सुप्रिय दर्शक आरोप आगामी अधिवेशने धैर्य धारण करीबी फुजिलो नहीं क्या अपने साथ ही असल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 আল্লাহ সবার উপর রক্ষাকারী প্রতি সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় East TV presents what do you have to say about learning the wise way what would you recommend us to take a career after wembasa school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained the best profession is a professional a person who invites people to lastmana. avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, the main aim should be to spread the message of Allah's To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekhun, career guidance. Prathiravivaar, Rajshadha Shattay, Aapunosh Shamprachar, Shokal Shadha Nautay, Bangla Deshe, Peace TV Bangla